تو وقات وذا جلال يا عميله الحمد لله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 এদেশে কাফিরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আসলে এই রাতে চলে যুব সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় ও নোংরা আয়োজন গান বাজনা নাচ গান ডিস্কো কিংবা ডিজে পার্টি পটকাবাজি ব্যাপারোয়া মোটরসাইকেল চালনা তরুণ তরুণীর রাতভর উল্লাস ওপেন কনসার্ট লাইভ ডান্স সঙ্গীত অনুষ্ঠান তরুণ তরুণীদের প্রলব্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে চলে নাইটের নামে উদ্দাম উদ্দেশি রাতভর হৈ হুল্লুর আর মাইক বাজির অত্যাচার বসে মদ পান আর নানা নেশার আসর এই রাতে মদ খাওয়া অনেকটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে এই রাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাদে উঠে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 তারা প্রকাশ করে বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলের ছয় তলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্যের সেই অনুষ্ঠানের অভ্যন্তরে নেশাজাতীয় দ্রব্য এবং কন্ডম বিক্রি করা হয় লা ইল্লা চিন্তা করে দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে নিজেদের নষ্ট করছে এরা অন্য কোন জগতের মানুষ না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 আল্লা হেফাজত করুন ইসলামে দিবস পালনের কোন স্থান নেই ইসলামে দিবস পালনের কোন স্থান নেই যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তা ছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না হাকিতে বিশুদ্ধ স্তনদে বর্ণিত হয়েছে আব্দুল্লা বিন আমর থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমন কি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কিয়ামতের দিন সে কাফিরদের সাথেই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 আর অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে রাসুলসাল আলী বলেছেন মান তশাহ ফিন যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে আল্লাহ আকবার হাদিসগুলোতে বিজাতীয় কাফিরদের অনুসরণের ব্যাপারে কি ধমকিনা এসেছে এর পরেও কি আমাদের বোধদয় হবে না এর পরেও কি আমাদের বুঝে আসবে না যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল কি আমল আমি করতে পারলাম কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াব আফসোস সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর বেহায়াপনার মাধ্যমে আল্লাহ আমাদের সুমতি দিন একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন এই সামান্য জিন্দেগি আখিরাতের কামায়ের উপলক্ষ মাত্র আজকের খেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতে কান্নার কারণ হতে পারে একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পড়াতে পারে দুনিয়ার জীবন কিছুই নয় আখেরাতের জীবনই প্রকৃত জীবন আল্লাহ বলেন এই পৃথিবীর জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পৃক্ত দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে আল্লাহ যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই আল্লাহ আমাদের হৃদয়ত দান করুন আমাদের জীবনের কদর করার তাওফিক দিন তার্য ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তাওফিক দিন যাবতীয় বিজাতীয় সংস্কৃতি অশ্লীলতা নোংরামি থেকে আমাদের হেফাজত করুন আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন আনাইনা বালা।